শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত তৃতীয় ভাগ তব কথা তপন কবি প্রথম খণ্ড কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে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 সেই ঘরে তক্তা পোষ্পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নিশী তাহারি চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার স্ট্রিটে আসিয়াছে ভক্তরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আর্ভার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবে শইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির কাছ দিয়া আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখন ওসব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরাজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া ওপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তাহার পূর্বদিকে হল ঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হল ঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন যাহারা দেখা দেখাশোনা করিতে আসেন তাঁহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন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 তাহাতে কি লেখা আছে? কোন বিধবা হয়তো লিখে আছে, আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হবে কেহ লিখিয়াছেন আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসহারা ঠিক সময়ে পাই নাই বড় কষ্ট আছে। কোন গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই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 কেহ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পদ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন যে আমার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটি লং ক্লথের জামা পরনে লাল পেড়ে কাপড় তাহার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতা মাস্টার বললেন আপনি ওর জন্য ভাববে না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেবার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন